وعلى নবীন واصحابه আজমাইন আমাদের এই তফসিরে সুরাল একশো আটচল্লিশ নম্বর আয়াতে আমরা সেখানে এসেছি মুসরা আল ইসলামের কাহিনী থেকে তিনি বনি ইসরায়েলকে নিয়ে পার হয়ে গেলেন সাগর পাড়ে দিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলেন এরপরে আমরা যেটা শুনেছি তারা মাঝখানে দেখল বিভিন্ন কৌম মস্রিক জাতিগুলো গরুর এবাদত করছে মা বুদ্ধ গ্রহণ করে নিয়ে তারা দরখাস্ত দিল যে এই মুসা আপনার রবকে বলেন না এইরকম একটা মাহবুদ আমাদের জন্য জোগাড় করে দিতে তিনি তাদেরকে ভর্শনা করলেন পরে আবার তারা বুঝলো কিছুটা থামলো অতপর তিনি বললেন যে আল্লাহ আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ আছে তিনি নসিহত করে তার ভাই হারুন আলহ ইসলামকে দায়িত্ব দিয়ে তিনি তাদের কাছকে বিদায় নিলেন তিরিশ দিনের জন্য তিরিশটি দিনের জন্য আল্লাহ অ্যাপয়েন্টমেন্ট দিলেন অতপর আল্লাহ সেটাকে কিতাব নিয়ে তিনি আসার কথা কিন্তু এই ফাঁকে দিয়ে বনি ইসরায়েলের মধ্যে বড় ধরনের বিকৃতি শুরু হয়ে গেল তারা সত্যি গরুর পূজার দিকেই চলে গেল সে কাহিনী আসছে একশো উনি যাওয়ার পরে একটু দেরি হওয়ার কারণে আর দশ দিন তাদেরকে বলে গেছেন একমাস পরে আসবেন তিরিশ দিন পরে এখন আসতে দেরি হয়ে গেছে এদের মধ্যে এই সুযোগটাকে তারা কাজে লাগালো তখন তারা ওনার পরে গ্রহণ করে নিল মিন হোলি গহিম তাদের কাছে থাকা হোলি হোলি অর্থ হচ্ছে অলংকার সোনার উপর অলঙ্কারদি সোনার অলঙ্কারদি মেইনলি কিছু অলঙ্কারকে তারা কি করলো এটাকে বানিয়ে ফেলল এই জন্য একটা গরুর বাসুরের আকৃতি দিয়ে ফেললো আগুনের মধ্যে পুড়িয়ে সোনাগুলোকে গলিয়ে একটা গরুর সেইপে বানিয়ে ফেললো। এখন এক নম্বরে আসলো যে এই এত কোথায় পেল বনি ইসরায়েল তো নির্যাতিত ছিল কোন রকমের যান নিয়ে তারা পলায়ন করছে এ অবস্থায় এত সোনাগণা পেল কোথায় এবং এই সোনাগণা দিয়ে যখন এই জল মানে গরুর বাসুর বানানো হল তার একটা পূর্ণাঙ্গ গরুর শরীর হয়ে গেল এবং এই গরুটার একটা আওয়াজও খুয়ার মানে গরুর যে আওয়াজ দেয় হাম্বা করে ডাক দেয় এরকম একটা আওয়াজ আসলো এখন এই তারা অলঙ্কারি পেলো কোথায় অলঙ্কারি গুলো তাদের কাছে ছিল বনি ইসরাই লোকদের কাছে তেমন কিছু না থাকলেও কোন কোন তাফসিরে বিভিন্ন রেওয়ায়ত আসছে কোরআন শরীফ এত বিস আসেনি কিছু ইসরায়েলি রওয়ায়াত থেকে বিভিন্ন মুফাসেরগণ যোগার করেছেন যে ঘটনা যে তাদের কাছে বনি ইসরায়েলের লোকেরা মাঝে মধ্যে কোন আনন্দ উৎসব করতে গেলে তাদের ঈদের দিনে তাদের কোন ধরনের আহ বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠান হলে তারা কীপ্তি যারা অধিকতরা ধনী শ্রেণী ছিল গোষ্ঠী যারা। মাঝে মাঝে তাদের থেকে তারা বড় করত হাওলাত করত। যে আমাদেরকে একটু দিবা কালকে আমাদের একটা ফাংশন আছে এই উপলক্ষে আমাদেরকে একটু ভর্তি দাও দু একদিন এটা হয় আমাদের দেশেও মাঝে মাঝে এগুলা এই লোন করে বা দু একদিনের জন্য ধার নিয়ে আসতো গরিব মেয়েদের যখন বিয়ে শী হয় অলংকার দিতে পারে না তখন কি করে তারা কারো অলঙ্কার ধার করে নিয়ে কোন রকমে বিয়ের দিনটা তাকে সাজিয়ে দেয় পরে আবার ফেরত দিয়ে দেয় তো এরকম একটা ঘটনা হয়েছে যে তাদের কালকে কোন একটা অনুষ্ঠান আছে তারা কৃপ্তিদের কাছে চাইল এগুলো দিয়ে ধার করার জন্যে তো ওই মুহূর্তেই কালকে দিন আসার আগেই রাত্রে বেলায় তো মুসা আল্লাহাম নির্দেশ দিলেন যে এক্ষুনি ভাগতে হবে কারণ ফের আহম তার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে আমাদেরকে সমানে তাল পক্ষ থেকে নির্দেশ আসলো তাদেরকে নিয়ে তুমি সাগর পাড়িতে পার হয়ে যাও তখন তখন তারা চলে আসে তাদের সাথেই ছিল। এই অলংকারগুলো আছে এখন এগুলোকে কাজে লাগানোর জন্য এগুলো দিয়ে একটা গরুর বাসুর বানাই সেটাকে এবাদত করতে হবে এই ধারণা আসলো তার মাথায় তার খবর অন্য আয়াতে এসেছে তার নাম কি বড় পরিকল্পনা করালো এই শামের পুরো নাম হচ্ছে মূসা ইবিনাফর তার নামও মুসা মুসা ইবিনাফর হিসাবে কোন কোন তাফসিরে উল্লেখ করা হয়েছে কিন্তু তার টাইটেল ছিল সামিরি এই নামে সে বেশি পরিচিত ছিল যেমন আছে না কারো কারো নাম আছে তার চৌধুরী সাহেব সবাই চিনে হাজির সাহেব হিসাবে সবাই চিনে তো আসল নামটা কি সেটা অনেকে হত ব্যবহার করে না যাই হোক তো সামিরি হিসাবে তার নামটা করমশরীতেও এসেছে তার যেটা টাইটেল বা উপাধি ছিল এবং সে সামিরি হিসাবে কেন হয়েছে তার গ্রামের নাম ছিল সামেরাহ সেখান থেকে শামিল এবং সে তার জন্ম হয় ওই সময় যে সময় সে রাউন বণি ইসরায়েলের সমস্ত বাচ্চাদেরকে হত্যা করতো হত্যা করতো পুরুষ বাচ্চাদেরকে জিন্দা রাখতো না এই পিরিয়ডেই তার হত্যা হয় তার জন্ম হয় জন্ম হওয়ার পরে এখন সেই বাঁচলোকে মুসা আল্লা বাঁচার কাহিনী তো আমরা জানলাম কিন্তু সে বাসল কামনে সামিল এ ব্যাপারেও তফসির কাসির কর্তুকিত মা তাকে কি করেছে একটা পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে রেখেছে এবং কোন কারণে কোনো এটা এগুলো একদম এত নয় এসেছে যে ওই বেচারা ওখানে থাকে তাকে এটা দেখতে গেলে আবার ধরা পড়ে যাবে জিবাই তাকে মাঝে মাঝে দেখে আসত কিছু খাবার দাবার তাকে সাপ্লাই করে দিত হতে পারে আল্লাহ কোন সময় পরীক্ষা করার জন্য আল্লাহর মানসা হয়েছে এরকম কিছু ঘটবে সেখান থেকে সে জিব্রাইল আলাইস্লামের কে সুযোগ হয়েছে এবং যখন ফেরাউন সাগরের তীরে পৌঁছে গেছে তার বাহিনী নিয়ে অ্যাটাক করার জন্য এবং যে ঘোড়া ঘোড়া নিয়ে এসেছিলেন জিব্রাই আল ইসলাম যার ঘোড়া দিয়ে ফের ঘোড়াকে তিনি তাড়া করে সাগরে ফেলে দিয়েছেন কেন তার সিরে এসেছে যখন একদম সাগরের তীরে এসে গেছে মূস আলাহ ইসলামের কম ঢুকে গিয়েছে মাঝখানে চলে গিয়েছে তখন ওই মুহূর্তে ফেরাউন এসে পৌঁছেছে সেই হিসাব করে দেখছে যে এরা তো এখন মাছ দরিয়া এবার সাগরের মাঝখানে চলে গেছে শুকনো হয়ে গেছে আমরা যাবো কি যাবো না সে তো সহজে মরতে চায় না সে চিন্তা করলো এটাতে একটা অস্বাভাবিক কিছু ঘটেছে এরকম একটু সাধারণ কোন রাস্তা তো না হঠাৎ করে রাস্তা হয়ে গেল আমি পার হব কিনা। সে ইতস্তত করছে হিসাব করছে এবং না যাওয়ার ফন্দি করছে যে অন্যদেরকে পাঠিয়ে দিয়া আগে দেখুক সবাই ঠিকমতো ওদেরকে ধরে গিয়া ওই পারে যায় কিনা তারপরে সে যাবে কিন্তু এই সময় কোন কোন রেমাইতে আছে যে জিবরুলি আলিসের ঘোড়া ঘোড়াকে এমন তাড়া দিয়েছে ঘোড়ার পা থেকে কিছু মাটি নিতে যে মাটি পাড়া দিয়ে ঘোড়া এসেছে ওখান থেকে ধুলা বালি কিছু সে জোগাড় করেছে কোনো কারণে এগুলো কতটুকু সত্য আল্লাহ তালা ভালো একদম কোন সহি মিশরের রানী কে পরে বিয়ে করেছিলেন কিনা বিভিন্ন পুঁথিপত্র এগুলো আসে ইসুফ জলেখা পুঁথির মধ্যে এগুলো আসে এখন কোনো কিছু নাই হইতেও পারে পরে তিনি বিয়ে করেছেন বিয়েতে পারে বিয়ে করা তো যায় আছে নাও হইতে পারে কিন্তু এই মানুষ সব সময় চায় যে ঘটনার আগের অংশ কি পরের অংশ কি পুরোটা দিয়ে একটা কাহিনী বানানো যায় কিনা আল্লাহ তালা কিন্তু সমস্ত পুরো আগা থেকে গোড়া পর্যন্ত সমস্ত কাহিনী বলেননি তো মুফাসুল কে আউট অফ ইন্টারেস্ট মাঝে মাধ্যমে এগুলো জোগাড় করেছেন তো এগুলা ব্যাপারে আমাদেরকে রসুল্লাহাল কি বলেছেন একটা গাইডলাইন দিয়েছেন যে বনী ইসাইল থেকে কোন কাহিনী যদি পাওয়া যায় যেটা তোমাদের কাছে কোরআন শরীফের মধ্যে পুরোপুরি নাই অথবা তোমরা পাওনি এগুলার আগের অংশ যেখানে পাওয়া যায় এগুলো নিলেই তোমাদেরকে শোনো তাদের সব ঘটনা পুরোপুরি বিশ্বাস করাও ঠিক নয় বা দরকার নাই আর সবটাই মিথ্যা এটা মনে করাও ঠিক না হইতেও পারে কিছু সত্য হইতেও পারে কিছু সত্য নয় তো যাই হোক সে একটা বুদ্ধি করল আর তাকে যখন মুসা আলাইসাম জিজ্ঞেস করেছিলেন সুরা ত হাতে আসবে স্বামেরিকে পরে যখন তিনি জিজ্ঞেস করে স্বামেরি তোর মাথায় আসলো এটা বানানোর বুদ্ধি আর পরে সেটা একটু আওয়াজও করেছে এবং সেটা একটু নড়াচড়া করেছে এখন এটা কারণ মূর্তি নড়াচড়া করে কেমনি আবার আওয়াজ করে কেমনি এটার কোন বিস্তারিত খবর করম শরীফের নাই এখন মূর্তিটা কি সোনার মূর্তির মতো জাস্ট মূর্তি আওয়াজটা একটু করেছে নাকি এটা যেভাবে একটা গরু ছাগল হয়ে গেছে এটা নিয়ে কোনো সুস্পষ্ট মতামত পাওয়া যায়নি কোনো কোনো মোফাসের বলেছেন যে এটা পরবর্তী পর্যায়ে একটা প্রাণ থাকা অবস্থা যেভাবে প্রাণী হয় এরকম হয়েছে রুহ এসেছে তার মধ্যে নড়াচড়া করেছে আর ও পায়ের মাটি ছেড়ে দেওয়ার কারণে এর মধ্যে প্রাণ এসেছে বলেছেন কিন্তু এটাই তাদের জন্য ফিট না হওয়ার জন্য যথেষ্ট হয়েছে আবার কোন কোনো মুফাসে বলছে না সেটা আওয়াজ ওই রকম দেয়নি খুব চালাক ছিল সে ওইটাকে ভিতরে এমন ভাবে তৈরি করেছে যে বাতার যখন ঢুকে মুখে দিয়ে আমাদের দেশে কোনো কোন সময় ছেলে পেলেরা বাতাসের সামনে করে একটা এই বাসির মতো করে দিয়ে যখন ফরফর করে আওয়াজ হয় তখন এটা এক ধরনের আওয়াজ দেয় তাই না এরকম সে কায়দাগুলি করেছে বাতাস ওখানে ঢুকে আর জায়গা দিয়ে বাইর হয় তো এইরকম একটা আওয়াজ আসে যেটা মানে আওয়াজটা মানুষকে কনফিউজ করে আসলে এটা আলৌকিক কিছু কিনা যেটা মানুষ কনফিউজ হয়ে গিয়েছে আর কেউ কেউ বলেছে না এটা সত্যি এর মধ্যে প্রাণ আসবে যদি ঘটনা ঠিক হয় তুমি কেমনে পেলা তো সেই সুরা তহার সব আয়াতে আসার রাসুল মানে জিব্রাইল আলাম ওনার যে ঘোড়ায় করে এসেছেন সে ঘোড়ার পা থেকে আমি চট করি আপনারা দেখেননি কোন সময় আমি চট করি কিছু জিবরাইল তো এনিথিং তার অলৌকিক হবে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আমি এক ফাঁকে দিয়ে তার ঘোড়ার ওখান থেকে একটু মাটি নিয়ে ফেলছিলাম ধুলাবাড়ি ওগুলা যখন এর ভিতরে দিয়েছি তখন এর ভিতরে একটা হরকত এসেছে এই বুদ্ধি সে ব্যবহার করেছে এবং তিনি এরকম কিছু একটা হয়েছে কিছুটা কি বিস্তারিত আসেনি তিনি জিজ্ঞেস করলেন তুই এই বুদ্ধি পাইনি কোথায় সে বললো ফেরেস্তার রাসুলের ডিউটি কি আর তার পক্ষ থেকে পয়গাম নবীদের কাছে নিয়ে আসা আর রাসুল আমিন বলা হয়েছে ওনাকে তো জিবরাইল আলাহামের কাছ থেকে এটা আমি নিয়ে ঢুকিয়ে দিয়েছি এখন সে যখন এটা করলো আহ বানিয়ে ফেললো কদিন পরে তিরিশ দিন পরে সে বললো তাদেরকে ইনামা হলি হলিয়াউন ফের আউনের গোষ্ঠীর যে অলংকার আছে আমার কাছে সবাই নিয়ে আসো ওয়ান আল তিফ হলি যে তাদের পরের দিন একটা তাদের ঈদের মতো একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল বোন ইসরায়েলের এই উপলক্ষ্যে তারা তাদের প্রতি বেশি কৃপ্তিদের কাছ থেকে অলংকার বড় করেছিল ধার করেছিল। যখন আল্লাহ তালুকমে তাদের আউনের গোষ্ঠী কেপ্তিদের বড় বড় লোকগুলোকে হালাক করে দেওয়া হলো বাকি এ দা হলি ফি আই তখন এই হলিগুলো এই অলংকার গুলো বনি ইসরিদের কাছে থেকে গেল ফকর আল্লাহমসামির এখন সামেরি তাদেরকে বলছে এই পারে আসার পরে ওই তিরিশ দিন পার হওয়ার পরে দেখো ইন্ তোমাদের কাছে যেগুলো অলংকার আছে বনি ইসরায়েলের কৃপ্তিদের কাছ থেকে না ফেরাউনে গোষ্ঠীর কাছ থেকে এগুলা ব্যবহার করা কিন্তু তোমাদের জন্য হারাম কেন এগুলো তোমাদের মাল না এগুলা আমান ধার করা হ্যাঁ তোমা আইন দেখুমা হারে কুহু এগুলা তোমার কাছে আমার কাছে নিয়ে আসো আমি এগুলো সব জোগাড় করব। সবগুলাকে পুড়িয়ে ফেলবো আমরা কারণ ওই জমানায় গনিমতের মাল খাওয়া যেত না গণিমতের মালকে হালাল করা হয়েছে শত্রু পক্ষের পরাজিত শক্তির মালগুলো মুসলমতের জন্য হালাল তখন আহ যে এরা তো আমাদের শত্রু এগুলো আমাদের জন্য এখন গনিমত কিন্তু গণিমত মুসা আলাহিসাল্লাম ঈসা আলাহিসাম আগের জমানায় কোন নবীর মতের জন্য খাওয়া হালাল নয় তারা কি করতেন গরিম করে আল্লাহ খুবই মানে বুদ্ধিমান জ্ঞানী চালাক তার কথাবার্তা ওরা শুনে যদি হারুনা আল্লাহ দায়িত্ব পালন করছেন কিন্তু এর মাত বেশি চলছে তখন সে একটা সুযোগ পেয়ে গেছে আল সাহেব অনুপস্থিতিতে তার কথা তার কমে লোকেরা ভালোই শুনতো জমা দিল তার কাছে এরপরে সে বলে গমত ওয়াহি আল্লাহ তাহলে একটি বড় গর্ত করে সেখানে ঢেলে দিল আবার কোন কোন রেওয়ায় আসে যে না হারুন বলেছেন ওনার ভাই সবাইকে এই মালগুলো নিয়ে আসো এগুলো আমরা একটা গর্ত করে জ্বালিয়ে দেব এটা আমাদের জন্য খাওয়া যা কোনো জ্বালানো গর্ত করে ওখানে মাটি চাপা দিয়ে রাখা হলো রাতের অন্ধকারে স্বামীজির মাথায় বুদ্ধি আসে এগুলো বাইর করে নিয়ে আসা আনার পরে ওই যে এটাকে একটা মূর্তি বানিয়ে সে এটাকে আবার গলিয়ে মূর্তির সেইপে অর্থাৎ গরুর মূর্তির সেইপে কাড়া করে এর ভিতরে ঢুকিয়ে দিল ওই যে ঝিব্র ইল আল ইসলাম এর ঘোড়ার পাওয়া মাটি গুলো ছেড়ে দিল দেওয়ার পরে এর মধ্যে একটা হরকত আসলো এবং একটা আওয়াজ করলো তারপরে সে এসে এখন তাদেরকে আহ্বান করল যে আস তোমাদের জন্য বিশাল খবর আছে এখন সে যে মূর্তি বানালো গোরুর মূর্তি বানালো কেন সাগরের মূর্তি বানাল না কেন উটের মূর্তি বানাল না কেন এর উত্তরে ইমাম কর্তুবিন রহমদ আলী বলেছেন সে তো চালাক মানুষ তার মনে আছে ওই এলাকার লোকেরা এখন গরুর পুজো করেছে আর মুসা আল্লা কোনটার দাবি করেছিল এই গরুর মতোই একটা মূর্তি দাবি করেছিল এই যে আল্লাহ আলহামা আমরা পড়ে গেছি গত সপ্তাহে সুরা আল্লাহ রাফ একশো আটত্রিশ নম্বরে বলেছিল যে এদের যে গরু মূর্তি আছে মুসা এরকম একটা মূর্তি যদি আমাদেরকে বানাই দিতা মাহ বুদ্ধি ডিক্লেয়ার করে দিতা ওই কথা তার মনে আসে যে এইটারই মূর্তি বানাইতে হবে অন্যটা না এরপরে বানানোর পরে রেডি হয়ে গেছে একটি বড় আওয়াজ দিল হাম্বা করে গরুদী পাব আওয়াজ দেয় এই তো তার খবর হয়ে গেছে এখন সে চতুর্দিকে ডিক্লার করে দিল সমস্ত লোকের মধ্যে দেখো এই যে দেখো আমাদের যে মাহবুদে আমরা খুঁজেছিলাম সে মাহবুদ পাওয়া গেছে হ্যা ইম ওয়া ইনিয়া এটাই তো হলো তোমাদের মাহবুদার মুসার ও মাহবুদ সবাই শুরু করে দিল এখন এফাকে দিয়ে মুসা আলহসান এখন ওখানে আসেন দশ দিনের এক্সটেনশন চলছে কিতাব আলা নাজুল করে দিয়েছেন দেওয়ার পরে আল্লাহ মুসা আল্লাহ হে মুসা তোমার খবর আছে জরুরি তুমি যে এখানে আমার সঙ্গে আছো ও ফাঁকে দিয়ে শামেরি জুষ্টটা তোমার কৌমকে বিভ্রান্ত করে ফেলেছে তোমার কাউম ফিতনায় পতিত হয়ে গেল আগে দিয়ে দিলেন সে খবর নিয়ে মুসা আল্লাহিসাম আসলেন খুব তাড়াহুড়া করে আসলেন আমরা চলে আসি একশো আটস্টি সময় আয়তে আবার পরে তার কৌম তাদের অলংকার গুড়ে দিয়ে একটি বাসুর বানিল যার আকৃতি ছিল শরীর ছিল গরুর মতো এবং সেটা আওয়াজ করে উঠল এরপরে মত বানালো কিভাবে শুনলাম এখন আল্লাহ তালা বলছেন আলাম তারা কি জানে না তারা কি দেখতে পেল না যে এই মাহবুদ তো বানিয়েছে তাদের সঙ্গে কথাও বলে না তাদেরকে কোনো হেডায়তের রাস্তার দিকে কোন নিয়েও আসে না মাহবুদ কোনো নসিহাত করেছে তাদেরকে হেডায়েতের কোন পথ দেখিয়ে দিয়েছে কথা বলেছে কিচ্ছু তারা এত দলেমিন তারা এই যে মাহবুদ বানালো এই বাসুরটিকে এই গরুটিকে তারা জালিম ছাড়া তো কিছু না এত বড় তালিম যে তাওহিদের পরে সুস্পষ্ট শরীরের দিকে চলে গেল কত বড় অন্যায় কাজ কর্ম তারা করে ফেলল কিন্তু তারা কথা শুনল না তারা এই কাজ থাকল ওফি আই দিহিম রুম কদে জল কাল ইয়ার খামনা রুনা মিনাল কুমাম কিন্তু যখন তাদের বোধ দয় হলো যে মুসা আলাহিস্লাম আসার পরে হয়েছে মেইনলি যখন তাদের খবর হলো মূসা আলাহিসাম এসে রাগ করে বলার পরে সে আসবে তখন তারা দেখলো যে তারা আসলে গুমরা হয়ে গিয়েছিল এখন তারা অনুতপ্ত হলো অনেকেই আল্লাহর কাছে বলল যে আল্লাহ যদি আমাদেরকে রহমত না করেন আমাদের রব যদি আমাদের প্রতি রহম না করেন আর ক্ষমা না করে দেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো এই কথাটা তারা পরে বলেছে এখন আসছে পরে আয়াতে মুসা আলাহাম এবার আসলেন তার কৌমের কাছে আসলেন দ্রুত নিয়ে ও যে ওহিন হয়েছে তাওরাত কিতাব হাতে করে আসলেন গদ্বান অত্যন্ত রাগ রাগান্বিত ক্রোধান্বিত হয়ে রাগে গোসায় আমার কৌম তহিত দিয়ে সেরেকের দিকে চলে গেল দুঃখে কল্যাটা ফেটে যাচ্ছে আহ এই কাউনকে আমি এত কষ্ট করে আল্লাহ রহমত করলেন হাত থেকে উদ্ধার করলেন এত দয়া মায়া করার পরে আল্লাহ এত বড় অন্যায় কাজ করে ফেলল দুঃখে কষ্টে দিলটা ওনার চুরমার হয়ে যাচ্ছে এসে তাদের সামনে হাজির হয়ে গেলেন অসাম তুমুন আমার পরে তোমরা এত অন্যায় কাজ করে ফেললে অন্যায়ের সীমা আছে তোমাদের রবের বিষয়ে তোমরা মাবুদের দরকার আমি তো তোমাদের মা কাছে গিয়েছি সেই ফরমান নিয়ে আসতে গেলাম আল্লাহ তালা আমাকে দিয়ে পাঠানোর আগেই আল্লাহর উপরে তাড়াহুড়া করে ফেলে তোমাদের মা বা জোগাড় করার জন্য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 লন্ডন ই ওয়ান থেকে ফেলে দিলেন দুঃখ কষ্ট এই নয় যে আল্লাহর খিতাবকে ফেলে দিয়ে তিনি অবমাননা করতে চাচ্ছেন এছাড়া কেমন দুঃখ হলে তার হাত থেকে তিনি এই আল্লাহ কিতাবকে ফেলে দিলেন অনেক সময় হয় মানুষের দুঃখে কষ্টে কোনো জিনিস দামি জিনিস হাতে আসে ছুঁড়ে ফেলে দেয় না অনেক দামি জিনিস ভেঙে ফেলে হয়তো খেয়াল করে নাই মানুষের যদি রাগ তার চূড়ান্ত পর্যায়ে উঠে যায় তখন তার অনেক সময় সেন্স ও মতো করে না নবী হলেও শেষ পর্যন্ত নাকি লিমিট আছে এত অন্যায় সহ্য করতে পারছেন না এবং এটা আল্লাহর দিনের জন্য কিতাবকে ফেলে দিলেন কোন কোনো তাফসিল লেখেছে যে প্লেটের মধ্যে কিতাব ছিল ওইটা কিছু ভেঙ্গেও গেছে প্লেট পরে রাগ পরে অনেক আতে আসে রাগ থামার পরে আবার ওই কিতাবকে জোগাড় করছেন ওই যেটা ভাঙিয়ে গেছে ওটাকে আবার জড়া দিছেন যাই হোক কিতাব ফেলে দিলেন আল্লাহ সব ঘটনা বলছেন যে সেভাবে কোরআনের বা রাতের সিট গুলোকে ফেলে দিল ও আেরা সে আখি ইয়াজুরুহু ই নেই তার ভাইয়ের মাথার চুল ধরে টান দিলেন এদিকে নিজের কাছে ছেড়ে নিয়ে আসলে। যে ভাইকে এখন হাত তুলছেন মানে মারধর করেন নাই ভাই কিন্তু ওনার তিন বছরের বড় বড় ভাই তো বড় ভাই হলো আল্লাহ তালার কাছে সিনিয়র কে মুসা আল্লাহ তো এটা তো ওনার অধিকার আছে উনি তো দোয়া করে আল্লাহর কাছে ভাইকে নিয়াছেন ওনার রিকোয়েস্টে আল্লাহ তালা ওনাকে নবী দান করেছেন ওয়াহি দিয়েছেন কিন্তু মূল তো আসলে মুসা আল্লাহিম তাছাড়াও ওনার যখন এরকম রাগের মাথায় কষ্ট হচ্ছে যে তুমি কল্যাণটা কি হারণ তিনি সুন্দর করে আপিল করলেন পলাফুন হে আমার মায়ের পেটের ভাই এই কম আমাকে দুর্বল পেয়েছে অর্থাৎ আমি তো একেবারে মাইনরিটি হয়ে পড়েছি তারা ওই দিকে ঝুঁকে দুই আমি যখন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তারা প্রায় আমাকে হত্যা করার মতো অবস্থা রক্তপাত হয়ে যাবে এসে বেশি গেলি রক্তপাতে হয় তারা আমাকে হত্যা করবে আর আমার যানবাসের জন্য তাদেরকে হয়তো আমি হত্যা করা লাগবে আমি এর আর বাড়ি নাই তুমি তো আসবা আল্লাহ তোমাকে ফরমা নিয়ে পাঠাচ্ছেন তুমি যেটা সিদ্ধান্ত নাও তুমি এই জন্য রক্তপাতের দিকে আমি আর তুলুন তারা আমাকে প্রায় মেরে ফেলার অবস্থা রক্তার তো পথে তারা যাচ্ছিল আমি থেমে গিয়েছি অপেক্ষা ছিলাম যে তুমি আসবে তারপরে আল্লাহ তারা একটা ফয়সলা করবেন এখন তুমি যদি আমাকে এরকম করে মারধর করো অথবা আমার প্রতি এরকম চড়াও হয় তাহলে তো এখন দু সন্ধ্যা বসে বসে হাসি দেখবে দেখো লাগছে মুসানা কি নবী হয়েছে তার ভাইকে পর্যন্ত এরকম করছে ওরা হাসবে তো তুমি একটু থামো না ভাই তুমি খুব সুন্দর করে ভাইকে ডিল করলেন সুবাহ এবং অনেক মোফাসের বলেছেন যে মেজাজের দিক থেকে আসলে মুসা আলাহ সাল্লামের তুলনায় হারুন আল্লাহাম অনেক ঠান্ডা ছিলেন মুসা আল্লাহ সাল্লাম একটু গরম মেজাজ এটা ঠিক তবে সীমা লঙ্ঘন করেননি যেটা আল্লাহ তালা দৃষ্টিতে মারাত্মক আইভাবে এদুর তিনি যাননি দিনের জন্যই উনি গরম হয়েছেন ব্যক্তিগত কারণে কোন এই ধরনের বদমেজাজ তিনি ছিলেন না কিন্তু স্বাভাবিকভাবে মানুষে মানুষে পার্থক্য থাকে একজনের মেজাজ একটু গরম আরেকজনের একটু ঠান্ডা এটা হয় ফেলবেন না আমি তাদের কমের অন্তর্ভুক্ত নয় আমি এটাকে ঘৃণা করেছি থামানোর চেষ্টা করেছি কোন কোন রেওয়ায়তে আসছে যে তিনি বা কোনো অন্য আয়তে আসছে ব্যাখ্যা এসেছে তার কবলি তিনি বলে আমি আশঙ্কা করেছি আমি যদি এর চেয়ে বেশি যাই তাহলে একটা বড় মারামারি হয়ে যাবে তুমি তো এই কথা বলতে পারো যেহেতু তুমি সিনিয়র নবী তোমাকে আল্লাহ তালা গাইড করবেন লিডারশিপ তো তোমার হাতে তো আমি কিছু তো তোমার জন্য রাখছি এই কারণে আমি এর চেয়ে বেশি আ বাড়াবাড়ি করিনি এখন ইয়ার এবার উম কেন বলছেন মায়ের পেটের ভাই কেন বলেছেন এখান থেকে কেউ কেউ মা এক মাকে বিয়ে করার আগে আরেক স্বামী ছিল মহিদার সে স্বামী হয়তো মারা গিয়েছেন বা তালাক প্রাপ্ত হয়েছেন তো আগের বাপের দ্বারা হারুন আলাই জন্ম হয়েছে আর পরের স্বামীর কর্তৃক যে সন্তান এসেছে তিনি হলেন মুসাল ইসলাম এইখান থেকে কেউ কেউ অর্থ বলতে মায়ের প্যাটের ভাই তার মানে দুই এটা হতে পারে কেউ বলেছেন শাব্দ এটা মিলতে পারে কিন্তু কোন রেওয়ায় পাওয়া যায় না বরঞ্চ অধিকাংশ রেওয়ায়ত বলে আসলেই এক বাপের ঘরেরই সন্তান তারপরে মায়ের প্যাটের ভাই কেন বললেন যে এক প্যাট থেকে আসছি তোমার আমার মধ্যে তো এমন কিছু হওয়ার কথা না তোমার যা বুঝ আমারও সেই বুঝ ভুল বুঝবো না আমাকে তিনি এই শব্দটা ব্যবহার করেছেন তাতে করে থামানো যাই হোক ভাইয়ের এই সুন্দর উত্তরটা হারুন আল্লাহিসের মুহাল আল্লাহ কাজ করলো ভালোই তিনি রাগ গোসা ওনার একটু থেমে গেল তিনি একটু স্বাভাবিক হলেন বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ফরিয়াদ করলেন আর আমার ভাইকে মাফ করে দেন আর আল্লাহ আপনি সবচেয়ে বড় রহমতের অধিকারী সবচেয়ে বড় দয়ালু তো মূসা আলসাম এখানে আল্লাহর কাছে মাফ চাইলেন কেন উনি যে একটু বেশি রাগ হয়ে গেছেন আর কিতাবকে ফেলে দিয়েছেন এটা কন্ট্রোল করার দরকার ছিল বুঝলেন যে একটু বেশি হয়ে গেছে আল্লাহর কাছে এই জন্য ক্ষমা চাচ্ছেন আর ভাইকে ধরে ভালো করে জিজ্ঞাসা না করে না শুনেই বেচার কথা আর জন্য তিনি ক্ষমা ভাইলেন এই জন্য থামানোর চেষ্টা না করে আগেই গিভ আপ করে ফেলেছেন কিনা এটাও যদি আল্লাহ দৃষ্টিতে অনার ত্রুটি হয়ে থাকে আল্লাহ তালা ভাইকেও যেন মাফ করে দেন এইভাবে তিনি নিজেদের দুজনের জন্য দোয়া করলেন এখন এই কাহিনীর পরে আল্লাহ তালা এবার বলছেন যে এখন যারা বনি ইসরাইল। এই যে অপকর্ম করেছে ওদের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবেন এত বড় যে করলিয়া নিশ্চয়ই যারা এই গরুকে বাসুরকে মাবুদ হিসেবে বানিয়েছে অচিরেই তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হবে আল্লাহর গুসা নাজিল হবে আল্লাহ তারা অভিসম্পাদ আল্লাহ এটা ছাড়বেন না তবে লোকেরা শেরেকের দিকে চলে যাবে দলে দলে দিল্লা তাদের প্রতি আসবে দিল্লা মানে অপমান তারা বেঈত হতে বাধ্য হবে ফির হায়াতের দুনিয়া দুনিয়ার মধ্যে অবশ্যই তাদেরকে আল্লাহর গজবের মোকাবিলা করতে হবে এবং বেঈজ্জত হওয়া লাগবে এভাবেই আমি যারা আল্লাহ সম্পর্কে বিকৃত ধারণা নিয়ে আসে তাদেরকে আমি শাস্তি দিয়ে থাকি এখন আল্লাহ গজবের কথা বললেন কেন যে যেকোনো গুনা করলে তো আল্লাহ মাফ করে দেন তাই না তুমি রহমতিল্লা ইনলা জামিয়া তোমরা আল্লাহ রহমত থেকে নিরশ হয়েও না আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দেন এটা শুধু এই নবীকেই বা এই শুনে তাদের বোধদয় হয়েছে তারা যদি তবা করে আল্লাহ কাছে মাফ চায় তাহলে তো সাধারণ প্রিন্সিপাল অনুযায়ী আল্লাহ তালা শেরেকের গুণওত মাফ করে দেওয়ার কথা কি কথা না অবশ্যই মাফ করবেন মুর্শ্রিকা যদি কোন করে বসে এরপরে তবা করে আল্লাহ মাফ করবেন না করবেন কিন্তু আল্লাহ এদেরকে কবুল করার জন্য তাদেরকে শুধু তবা করলেই মাফ করে দেবেন না তাদের শর্ত লাগিয়ে দিয়েছেন তাদেরকে হত্যা করা লাগবে তা কবুল হওয়ার জন্য তাকে আল্লাহর হুকুম তারা যারা সেরে করেছে তাদেরকে হত্যা করতে হবে তবা তো করবেই কিন্তু প্রায়শ্চিত্ত হিসাবে তাদের কত করতে হবে এটার অর্থ হচ্ছে যে গদাব আল্লাহ এত গুসা তাদের প্রতি এটা ছাড়বেন না আল্লাহ যে জাতি জাতিদের জন্য এসেছে সেই জাতির মধ্যে ঢুকে যাবে এটা আল্লাহ অ্যালাউ করবেন না একজন দুইজন নয় গোটা জাতির ব্যাপক অংশ দিকে গিয়েছে এই জন্য এত বড় শাস্তি তাদেরকে আমরা সুরাবীর বিস্তারিত শুনেছি যে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে রাতের অন্ধকারে বলা হয়েছে যারা মোমেন ছিল তাদের হাতে দেওয়া তারা এই লাইনে দাঁড়াবে আর তাদের মোকাবেলায় ইহুদি জাতির যারা পূজা করেছিল তারা সামনে তারা লাইনে থাকবে আর ওরা এই অন্ধকারের মধ্যে শুধু তরবারি চালাতে থাকবে এবং এক রাতে কত হাজার কে হত্যা করা হয়েছে যারা হত্যা হয়ে গেছে তাদের তোবাকে আল্লাহ কবুল করেছেন কারণ তারা নিজেদেরকে আখেরাতের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ নিজেকে তর্ত হিসাবে যারা এটা মেনে নিয়েছে আল্লাহ তালা তাদের তবাকে কবুল করেছে পরে মুসা আলাই আল্লাহ আমার অম্মত শেষ হয়ে গেল আল্লাহ এবারে কিছু থামাই দাও না অনেকগুলো কয়েক হাজার হত্যা হওয়ার পরে আল্লাহ তারা বলে যে এবার অর্ডার দাও এবার থামাই থেমে দিতে বলো থেমে দিল থেমে যাওয়ার পরে যাদের হত্যা হয়নি বেঁচে গিয়েছে তাদের আল্লাহ কবুল করেছে কারণ তারা রাজি হয়েছে তবর শর্ত পূরণ করার জন্য যদি লাকিলি তারা বেঁচে গেছে আল্লাহ তালার ইচ্ছায় এখন এই যে ফেকনা এসেছিল কেউ কেউ বলবেন যে এই আয়াতের মধ্যে এসেছে ইন্না ফ্না যে আমি তোমার কৌমকে ফেতনায় ফেলে দিয়েছি মাটি নেওয়ার কারণে ঘটলো তো আল্লাহ না ঘটলে তো হতো আল্লাহ ঘটালেন কেন এটা অ্যালাউ করলেন কেন এটার উত্তর হচ্ছে তো আল্লাহ তালা শয়তানকে সৃষ্টি করছেন কেন না করলে তো আমরা এত বিপদে পড়তাম না যুগে যুগে আল্লাহ তালা এই ফেতনা করবেন পরীক্ষা করে দেখবেন যখন দাজ্জাল আসবে সে এত ফিক করবে সে তার সাথে করে জাহাত নিয়ে আসবে জাহার্নাম নিয়ে আসবে সে ম্যাককে বলবে যে এখন বৃষ্টি দাম বৃষ্টি দেওয়া হচ্ছে এবং প্রচুর ফসল হয়ে যাচ্ছে আর যারা তার কথা মানবে না তাদেরকে বলবে ম্যাক বৃষ্টি না ওদিকে তখন মোমেন মুসলমানরা অভাবে অনটনে মারা যাচ্ছে এগুলা সব আল্লাহ ঘটতে দিবেন এগুলো কি ফিক না পরীক্ষা কারণ সেই এগুলো সব ঘটবে সব আল্লাহ আগে বলে দিয়েছেন এই পরীক্ষায় আর দার্জালের তিলিস মাতি কিছু দেখি তাকে মাহ হিসেবে যারা মেনে নিবে তারা ওই মুসা আল্লাহ উম্মতের মতো তাদের বিভ্রান্ত হয়ে যাবে তো যুগ যুগে আল্লাহ এটা পরীক্ষা করেছেন করে। পরীক্ষা কত তৈরী হয় এখন উন্মতের উপরে আমাদের উস্লিম উম্মতের উপরে অনেক পরীক্ষা চাচ্ছে না এই পরীক্ষা দেখে যারা টিকে থাকছে তারা প্রকৃত মোমেন আর পরীক্ষা দেখে তাদের মন ইমান আরো দুর্বল হয়ে যায় তারা ফেল করে ফেলছে পরীক্ষা করেন পরীক্ষা তাদেরকে হয়েছে কিন্তু খুব শক্ত পরীক্ষা হয়েছে তাদেরকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে এই শাস্তি দিলেন আল্লাহর গজব তাদেরকে গরদান দিয়ে মোকাবেলা করতে হলো এবং দিল্লাত তারা অপমানিত হয়েছে যারা সেরেক্ট করে তারা অপমানিত হয়েছে পরের আয়াতের মধ্যে কনক্লুড করেছেন আল্লাহ তালা আয়াতের অংশে নাজিল মুফতারিন এভাবেই আমি যারা ইফতেরা করে আল্লাহর দিন সম্পর্কে ভিত্তিহীন অমূলক কথাবার্তা নিজের মত অনুযায়ী ছেড়ে দেয় আমি তাদেরকে এভাবেই কি করব লজ্জিত করব অপমানিত করব তাদের প্রতি আমি গুসা হব। এই মুফতারিনের তরজমায় তাফসির মধ্যে অনেক ইমামরা বলেছেন যেমন হাসানের বাসরি রহমতুল্লাহ আলী বলেছেন বেদাফিহিম যত লোক বেদাৎ করবে এই উন্মতের মধ্যে দিনের মধ্যে নতুন কোন কিছু ঢুকিয়ে দেয় যেটা দিনের অংশ নয় শেখ বেদা আত ঢুকায় তাদেরকেও আল্লাহ তালা জলিল খার করবেন দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে তারা টান টু টান অপমানিত হবে এবং একই কথা আবু কোলাব রহমতুল্লাহ আলী একজন ইমাম তিনি বলেছেন আমি যারা দিনের ব্যাপারে উল্টা পাল্টা বিষয়গুলো নিয়ে আসে তাদেরকে আমি এরকম শাস্তি দেব। দুনিয়ার মধ্যে মুফতারিন ইয়ামা কেয়ামত পর্যন্ত যে দিনদার লোকেরা দিনের নামে আল্লাহর ব্যাপারে আল্লাহর দিনের ব্যাপারে এরকম উল্টা পাল্টা বেদাত এবং শেরেক নিয়ে আসবে তাদেরকে আল্লাহ তালা এইভাবে ডিল করবেন সুফিয়ান বেদায়াতির লোক আছে এরা সবগুলো অপমানিত তাদেরকে আল্লাহ তালা সমাজে মানুষের দিলের মধ্যে মোহাম্বত ওই সান দেবেন না তাদের তারা চিহ্নিত হবে সমাজের মধ্যে তারা ধিকৃত হবে তারা যে বেদায়াতি এই পরিচয় গোপন থাকবে না এই পরিচয় মুসলমানদের কাছে অনেকের কাছে তারা দিনদার ফুটে উঠবে তারা ঢাকতে পারবে না কমের মধ্যে হোক আর যেকোনো কমের মধ্যেই হোক পরবর্তী পর্যায়ে যারা আমিলুসাই আত একবার গুনা করে ফেলে এই রকম গুনার মধ্যে তারা লিখতে হয়ে যায় সুম্মাবু অতবার তও করে ফেলে দেহা এর পরে তবা করে আল্লাহ এখানে মুসা আল্লাহামের ওই কৌমের যারা তবা করেছিল এবং ইমানকে নবায়ন করে তারা মৃত্যুর কাছে গরদানকে এগিয়ে দিয়েছে তাদের তবাকে আল্লাহ কবুল করেছেন এবং যারা প্রস্তুত হয়েছে কিন্তু হত্যা হয়নি তাদেরকে আল্লাহ কবুল করেছেন এই উম্মতের মধ্যে যখন এরকম কোন গুণা করবে অবশ্য আল্লাহ আমাদেরকে আমি করে আর খাটিয়ে দিলে তবা করে অবশ্যই আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন এই আয়াতের মধ্যে জেনারেল কথা আছে যারা এই গুণা করবে অতবার তবে এরপরে ইমান আনবে আপনার রব এর পরে গাফুর এবং রাহিম আবদুল্লাহকে জিজ্ঞেস করা হল একবার কোন ব্যক্তি কোন মহিলার সঙ্গে জেনার সম্পর্কে লিপ্ত ছিল এরপর সেই মহিলাকে বিয়ে করল এখন কি আল্লাহ তাকে বিয়ে করার পরে হালার তার আগে তো গুনা হয়েছে এখন আল্লাহতালা কি তাকে মাফ করবেন বা এটা কি জায়জ আছে এরকম বিয়ে করা যায় হবে তখন তিনি এই আয়াতটা পড়লেন ওই লোক আবার প্রশ্ন করলো তাকে আল্লাহ মাফ করবেন তবাক করলে মাফ করবেন তিনি আবার পড়লেন। আবার আয়াতটা পড়লেন দশবার পড়লেন দশ বার আসার রিয়া হুম বিহা ওলা হুম আনহা এখন ওই মহিলা কি তাকে বিয়ে করা যায়জ হবে তিনি কোন ফতুয়া দিলেন না জায়জ আছে এটাও বললেন না আর জায়েজ নাই এটাও বললেন না খালি বার বার কি পড়ার কারণে কি কি তিনি হতাশ করবেন না এই এই সমস্যা কেইসে যখন আমাদের সমাজে এই ঘটনাগুলো ঘটে অনেক যুবক যুবতী এই সমস্ত কর্মকান্ডে লিপ্ত হয়ে যায় তখন তাদের জন্য মানে উত্তম হচ্ছে কোনটা বিয়ে সাথে করিয়ে দেওয়া এছাড়া আর কোন দিকে টানে ওই তা মানে করিয়ে দেয় ওই দিকে নিয়ে আসে যেটা আমাদের অনেক লোকগুলো করে যাচ্ছেন দীর্ঘদিন এক বছর দুই বছর পাঁচ বছর তারা জানেন যে তার মেয়ের সঙ্গে তার ছেলের সঙ্গে আরেকজনের এরকম আছে সম্পর্ক চলছে এখান থেকে শুধু থামি আরেক জায়গায় কিভাবে বিয়ে দিবেন খালি এই চিন্তা করেন আর উচিত যেটা যেই জায়গায় তার সম্পর্ক হয়েছে বিয়ে দিয়ে দিলে সে মোর সেই আর আরেক জায়গা জোর করে বিয়ে দিলে একদিন এটা ফাঁস হয়ে যাবে এবং পরবর্তী পরে তার অপমান আরো বাড়বে আবদুল্লাহ আহ এই আজ তাপসিরা আমাদের সেই দৃষ্টি আকর্ষণ করলেন যাই হোক এরপরে মাঝখানে তাদের এই কথা বলে টোলে এখন আল্লাহ তারা লাস্ট আয়াতে এখানে আসলেন মুসা আলাহাম এখন কি করলেন শাস্তি হওয়ার আগেই তার ভাইয়ের টানলেন চুল ধরে টানলেন মাথা ধরে নিয়ে আসলেন যখন মুসা আল্লাহামের রাগ গোর্সা একটু থামলো তখন তিনি আবার ওই তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলোকে গুলোকে আবার জোগাড় করলেন খুঁজে বের করলেন উঠে নিলেন এবং তাদের সামনে প্রেজেন্ট করলেন অফিনুদা রহমাতুল এবং সেই কপিটা যে কপির তিনি নিয়ে এসেছিলেন এই সেখানে কি ছিল হুদা এবং রাহমা হুদা এবং রাহমা আল্লাহ তালার ওয়াহি হচ্ছে হুদা এবং রাহমা। শুধু তাওরাত হুদা এবং রাহমত নয় কোরআন হুদা এবং রাহমত কোরআন যে হুদা হেদায়তের কারণ হেদায়তের গাইডলাইন এই ব্যাপারে আর সুরাবণী ইসরা কি বলেছেন অনুমিন বলেছেন আর একটু অতিরিক্ত কিন্তু রহমতের কথাও সেখানে আছে তো আল্লাহ তালার কিতাব হচ্ছে মানুষের জন্য হৃদায়ত এবং রহম এটা যেমন এখানে শেষ আর কিন্তু আমাদের জন্যে আল্লাহ তালা পরবর্তী পর্যায়ে মুসা আল্লাহ আরো অনেক কথা বলবেন তার কাহিনী এখনো শেষ হয়নি এখানে যে হুদা এবং রহম এখান থেকে আমাদের শিক্ষা কি আমাদের কৌম মুসলিম উম্মা কোরআনকে আমরা কতটুকু হেদায়তের মূল কিতাব হিসাবে ধরে নিয়ে শিক্ষা নিচ্ছি আর কতটুকুন রহমত আছে বলে আমরা করি বিশ্বাস করছি আমরা কি এই কোরআন দ্বারা আমাদের পথ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের সমাজে আছে তা এবং কোরআন অনুসরণ করলে আমল করলে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ফল করলে যে আল্লাহ তারা রহমত দেবেন এই কথাকে আমাদের উম্মত বিশ্বাস করে আমন করছে নাই। কোনো নাই তাহলে উম উম্মত যেভাবে সে মালাঙ্ঘন করেছে এই উম্মতের মধ্যে আছে যদি হয়তো মেজরিটি সঙ্গে চলে যায়নি ওনার কম যেভাবে গিয়েছে কিন্তু স্টিল আপনি যদি দেখেন এই উম্মতের মেজরিটির মধ্যে সেরেক আছেন এত অহিদ আছে এটা চিন্তার বিষয় কি পরিমাণ মাজার গুলো সব জায়গায় সেরেকের ব্যবসা খুলে বসে আছে একই পরিমাণ লোক এগুলোর দিকে তাদের ইমান আকিদা ইয়াকিমকে ধাওয়া করে দিয়েছে এবং আল্লাহ আল্লাহতালার প্রতি বিশ্বাস না করে আল্লাহ কাছে না চেয়ে নজর নেওয়াজ সেখানে দিয়ে তাদের হাজত পোড়া করতে যাচ্ছে এটাই বোঝা যায় যে উম্মত কত দূর আছে বনে ইসরাহি থেকে আর এই আল্লাহ আল্লাহতালা এই নবী সম্পর্কে বেশি আলোচনা করেছেন তার উন্মত সম্পর্কে সেখান থেকে এই শিক্ষা নেওয়ার জন্য। সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাফতান ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে টু ফর টোয়েন্টি পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুজ আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তো।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 আলমানার সবসময়ই আধুনিক